জাবির রজিয়াল হতে বর্ণিত তিনি বলেন আমাদের মধ্যে কিছু লোকের অতিরিক্ত ভূ সম্পত্তি ছিল তারা পরস্পর পরামর্শ করে ঠিক করল যে এগুলো তারা তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বা অর্ধেক হিসেবে ইজারা দেবে কথা শুনে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কারো অতিরিক্ত জমি থাকলে হয় সে তা নিজেই চাষ করবে কিংবা তার ভাইকে তা চাষ করতে দিবে আর তা না করতে চাইলে তা নিজের কাছেই রেখে দিবে।